ইবনু মাসুদ হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে নির্দিষ্ট দিনে নাসিয়াত করতেন আমরা যাতে বিরক্ত বোধ না করি